আগে সেটা দেখে সে ঠিক করল যে সে বন্ধুর বাড়ি গিয়ে তাকে চমকে দেবে चमके दी सत्य दार ग्रामे तुम्हारे स्वागत बंधु তুমি যে সেই শহর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছো। এর জন্য আমার দারুণ আনন্দ হচ্ছে নাও এর মধ্যে আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে ফেলি এই বলে গ্রামের ইঁদুর খামারের দিকে রওনা হল শহরের গেল হাত মুখ ধুতে আমি বরং মাটি কত ভালো ব্যবস্থা শহরের ঋদুর ভীষণ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো এসো আমরা বাইরে খাওয়া দাওয়া করি তোমার জন্য আমি সব তৈরি করে রেখেছি এই বলে গ্রামের দূর মিষ্টি আলু তাজা বিন ওলকপি আর তাজা দুধ পরিবেশন করলি বসে পড় গ্রামের দূর শহরের করলামে গ্রামের দূর শহরে বন্ধুকে সন্তুষ্ট করার অনেক চেষ্টা করলো। কিন্তু কিছুতেই সফল হলো না ঠিক করল শহরের গন্ধ পাচ্ছি হল কড়াই সুতির গাছ এরপর তারা একটা সোঁধা জায়গায় এসে পৌঁছলো কি লাগায় দুঃখিত কিন্তু আমার খাবার গুলো খারাপ কিছু নয় একদম টাটকা সব খাবার তুমি फिर चलो फिर दार ভালো ভালো খাবার খাবো আমি আমি তো শহরের প্রেমেই পড়ে যাচ্ছি সে শহরের দূরের বাড়িতে স্বাগত আমার বন্ধু আমার বাড়িতে স্বাগত শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে তার বাড়ির ভিতরে নিয়ে গেল খানিক্ষণ গল্প গুজব করল বাড়ির চাকর যখন শহরের ঠিক বললাম তো এইসব খাবার খাবার জন্য দারুণ উত্তেজিত হয়ে আছে আর ফল ধন্যবাদ তোমার জীবনযাত্রা দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি তো ভাবছি আমি তোমার সাথে এখানেই থেকে যাব কিন্তু লাঠি নিয়ে তাদের তাড়া করল কোথাকা থেকে এই ঘটনায় শহরে ইঁদুরটা খুব লজ্জায় পড়ে গেল এমন সময় ওরা দেখতে পেল একটা বিড়াল তীর বেগে ওদের দিকে ছুটে আসছে কি আমার গিয়ে ঢুকলো করছে. ওটা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলো আরে এটা আবার কি এই দূর دورার কল আবার কি বস্তু আমি ঠিক জানি না কিভাবে বোঝাব তোমাকে আসলে যেই মুহূর্তে তুমি ওইটার ভিতরে চিজটা খেতে মুখ বাড়াবে সেই মুহূর্তে তুমি ফাঁদে আটকে যাবে ও আমার মনে হয় এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে হে আমি সব আর নিতে পারছি না আরে এত বেশি চিন্তার কিছু নেই খালি একটু সাবধানে থাকো না ভাই অনেক হলো এই সব कांड এই দৌড় দৌড়ি এই লাভ ছাপ সবসময় এই ভয়ে ছিটিয়ে থাকা পালিয়ে বেড়ানো আমি তো এই সব করার জন্য গ্রাম থেকে শহরে আসিনি। কিন্তু আমি ঠিক করলাম যে আমি আমি আমার গ্রামের বাড়িতেই ফিরে যাব। ওখানে অনেক শান্তি আছে ভাই। খুব এই সবকিছু হলো বলে আমার বাড়ি ফিরে গিয়ে নিজের বাগানের টাটকা খাবার খাওয়াই ভালো ভয়ে ভয়ে এই কেতাদুরস্ত খাবার খাবার থেকে শান্তিতে সহজ সরল জীবন কাটানো এই বিলাসবহুল জীবনে ছুটে বেড়ানোর থেকে অনেক ভালো বুঝলে ভাইয়া এরপর সেই ছোট্ট গ্রামের ইঁদুর তার গ্রামের বাড়িতে ফিরে এলো আর বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দিয়েছিল